আবু হুরাই রাহ রাহতালন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সালাম বলেছেন কুরাইশ গোত্রের এই লোকগুলি অর্থাৎ যুবকগণ মানুষের ধ্বংস ডেকে আনবে সাহবাগণ বললেন তখন আমাদেরকে আপনি কি করতে বলেন তিনি বললেন মানুষরা যদি এদের সংসর্গ ত্যাগ করতো তবে ভালোই হতো